বিস্মিল আল্লা সবাই হতে সকল প্রকারের সুক্রিয় প্রশংসা যিনি আমাদেরকে মজিদ বুঝে শুনে আমল করার উদ্দেশ্য দারসুল দার্সুল কোরআনে বসার তৌফিক দান করেছেন শির আব্দুল আলমিনের সুক্রিয় আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি সুরাতুল মোমতাহিনার আট নাম্বার আয়াত পেলাত করেছি গত কাল পর্যন্ত যে আয়াত সমূহ এই সুরাতে আলোচনা করা হয়েছে তারি তারই ধারাবাহিকতায় এই আয়াতটি নাজিল হয়েছে আল্লাহ সুবাহ পূর্বের আয়াতসমূহে মূল নীতি যেটা আমাদের জন্য পেশ করেছেন তা হল আল্লাহর দুশ্মনদের সাথে যেন মোমিনগণ কখনো বন্ধুত্ব না করে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন না করে বন্ধুত্ব করার জন্য চেষ্টা না করে তাদের প্রতি অন্তরে যেন কোনো ভালোবাসা পোষণ না করে এরপর যে বিষয়টি বলা হয়েছে যে যারা আজ তোমাদের দুশ্মন আল্লাহ চাইলে তিনি তাঁদেরকে তোমাদের বন্ধুতে পরিণত করে দেবেন অর্থাৎ তাদেরকে তিনি ইমানের নসিব দান করবেন তারা তোমাদের মতোই ইমান এনে তোমাদের সঙ্গী হয়ে যাবে আর যেটা আল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে করেছিলেন এই বিষয়গুলো আলোচনার পর যে বিষয়টি এখানে পেশ করা হচ্ছে আজকে আট নাম্বার আয়াতে সেখানে আল্লাহ সুবাহান যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি আল্লাহর দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের গোর বাড়ি থেকেও বের করে দেয়নি সেই সকল লোকদের সাথে বালো ব্যবহার করতে ও সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না নিশ্চয়ই আল্লাহ সুবিচার কারিগণকে পছন্দ করেন এখানে আল্লাহ সুবাহ এমন একটা বিধান প্রদান করেছেন আমরা যদি দেখি যে পূর্বে আল্লাহর দুশ্মন মুমিনদের দুসমনদের ব্যাপারে এমন কঠুর বিধান পেশ করা হয়েছে এই কঠোর বিধানের মধ্যে সাত নাম্বার আয়াতে একটু নিম্ন একটু সহজতা দেখা যায় সেটা হল আজকে যারা তোমাদের দুশ্মন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে হেদায়াত দান করবেন ইমান এনে তারা তোমাদের বন্ধ হয়ে যাবে এটা আল্লাহ করতে পারেন এবং তিনি এটা করতে সক্ষম এরপর এখানে বলছেন যে যারা কাফেরদের মধ্য থেকে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আল্লাহর দিনের ব্যাপারে এমন তোমাদের গড় বাড়ি থেকেও বের করে দেয়নি এমন কাফেরদের কথা বলা হয়েছে যারা নিজেরা কুফরি করে কিন্তু মুসলমানদের বিপক্ষে তাদের কোন অবস্থান নাই তাদের কোন তৎপরতা নাই মুসলমানদের বিপক্ষে আল্লাহদ্দিনের ব্যাপারে আল্লাহ দিনকে কেন্দ্র করে তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং মুসলমানদের যে গোরবাড়ি থেকে যে কুফাররা বের করে দিচ্ছে তাদের সহযোগিতায় তারা এগিয়ে যায়নি এই কর্মে তারা অংশগ্রহণ করেনি আল্লাহ বলছেন এই ধরনের কাফের যারা রয়েছে তাদের সাথে উত্তম ব্যবহার করা এবং সুবিচার করার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি অর্থাৎ এই ধরনের কাফেরদের সাথে তোমরা ভালো ব্যবহার করতে পারো এবং তাদের প্রতি সুবিচারও করো নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে পছন্দ করেন এখানে ওই সাধারণ জনগণের কথা মূলত এখানে পেশ করা হয়েছে যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে না হয়তো পূর্বপুরুষের আমল থেকে যেটাকে সঠিক মনে করেছে বাপ দাদার আমল থেকে পেয়েছে ওটা সঠিক মনে করে চলছে কিন্তু তাদের এই বিচার করার মতো যোগ্যতা নাই আর তাদের সামনে যখন আল্লাহদ্দিনের দাওয়াত পেশ করা হয় তখন আল্লাহর আল্লাহদ্দিনের বিরোধিতাও তারা করে না এমন কি যারা আল্লাহদ্দিনের ব্যাপারে ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাদের দল মুক্ত হয় না এরা কাফের দিন গ্রহণ করেনি এরা দিন মানে না কিন্তু যারা আল্লাহ আল্লাহিতা করে আর আল্লাহ মানার কারণেই শুধুমাত্র বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহ দিন মানার কারণেই শুধুমাত্র তাদেরকে গড় বাড়ি থেকে বের করে দেয় ওই কাফেরদের সাথে তারা শরিক হয় না তাদের দল ভারী করে না তাদের সাথে মিলেমিশে এই যুদ্ধ এবং গড়বাড়ি থেকে বের করার কাজে অংশগ্রহণ করে না এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ বলেন এই সব লোকদের সাথে যদি তোমরা বালো ব্যবহার করো সদ আচরণ করো এবং তাদের প্রতি যদি তোমরা সুবিচার করো তাহলে আল্লাহ এটা নিষেধ করেন না ওটা তোমরা এটা করতে পারো এই সব লোকদের সাথে ভালো ব্যবহার করতে পারো এবং তাদের সাথে সুবিচারও করতে পারো সুবিচারের ব্যাপারটা ইমানদারদের একটা বৈশিষ্ট্য তারা শুধুমাত্র নিজেদের মধ্যেই না এমনকি নিজেদের দুঃমনদের বেলায়ও তারা সুবিচার করবে সেখানে তারা জুলুম করবে না কাফের মুশ্রিকদের সাথেও আচরণ করার ক্ষেত্রে তারা জুলুম করবে না সেখানে তারা সুবিচার করবে যদি কেউ এখানে সহানুভূতি পাওয়ার হয় সে পাবে কিন্তু এটা এমন কখনো করা যাবে না যে কাফেরদের প্রতি এমন সহানুভূতি দেখানো যাবে না যেই সহানুভূতির কারণে ইসলামের অমর জাদা হয় আর কাফেররা এখানে উপকৃত হয় ইসলামের বিরুদ্ধাচরণের সুযোগ পায় এমন কোন ধরনের সদাচরণ করা যাবে না কিন্তু এখানে সব কথা বলা হয়েছে যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি বলিং এবং যারা তোমাদের গড় বাড়িতে কেউ তোমাদেরকে বের করে দেয়নি এটা ওই সকল লোক যারা এই কর্মে অংশগ্রহণ করেনি রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহাস্লাম সহ মক্কার যারা মুসলিম হয়েছিলেন রাসুল উহ সাল্লু আলিহাসাল্লামের সাথীগণ তাদেরকে মক্কায় যে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে নিপীড়ন চালানো হয়েছে এক পর্যায়ে তাদের গড়বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এরপর তারা হিজরত করে মক্কা থেকে চলে আসার পরেও তাঁদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে प्रकारे सहानुभूति देखाना तर अंतरे को प्रकार भला पोषणा प्रथम जो निषिद्ध कर सार्वजनी सकल काफे मुश्रिकर बेपारे स्पष्ट যে কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের কোনো প্রকারের ভালোবাসা সম্পর্ক থাকবে না এমন কি অন্তরেও তাদের প্রতি ভালোবাসা পোষণ করা যাবে না যদিও সে নিজের আপন জন হয় নিজের পরিবারের লোকও যদি হয় এত গণেশনও যদি হয় যার প্রতি ভালোবাসা স্বাভাবিক সেই ভালোবাসার সম্পর্কটার ব্যাপারটা এখানে স্পষ্ট করা হয়েছিল যে যারা দিনের ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে তারা বিরোধিতা করে তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এদরপতি কোনো প্রকারের ভালোবাসা অন্তরে গোপনও রাখা যাবে না এই নির্দেশনা হয়েছে এই নির্দেশনাটা কিন্তু সার্বজনীন কিন্তু এখানে কিছু বিষয়কে হাস করা হয়েছে আমরা যেমন দেখি আবু বক্কর রাব্দু আনহুর মেয়ে হজরত আসমান রাব্দি আল্লাহ তালানহান এবং কিছু হাদিয়াত মেয়ের জন্য হজরত আসমা রবিহা মার এই উপহার সামগ্রী গ্রহণ না করে রাসুদুল্লাহু আলিহ্লামের কাছে গিয়েছেন গিয়ে বলেছেন আমার মুশ্রিকা মা কাবিলা আমার কাছে এসেছেন এবং আমার জন্য কিছু নিয়ে এসেছেন এখন মুশরিকদের সাথে কোনো প্রকারের অন্তরে ভালোবাসা রাখতে পাল্লা নিষেধ করে দিয়েছেন এখন আমি কি করব রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তখন বললেন যে সে তোমার মা মা হিসেবে তার সাথে তুমি সদ আচরণ করো এই কাবিলা তাকে আবু বকর রব্লাহু হিজরতের আগেই তাকে বিচ্ছেদ করে দিয়েছিলেন আসমার মা কাবিলাকে আবু বকর রবজি আল্লাহ আনহু পূর্বেই ছেড়ে দিয়েছিলেন হিজরতের আগে ইসলাম গ্রহণ না করার কারণে আর হজরতিকার মা উমান তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বলে তিনি আসমা তার উপটোপন গ্রহণ না করে রাসুল্লাহ সালু আলহ সালাম কাছে গিয়েছেন এখানে আল্লাহ কিছু ক্ষেত্রে অবকাশ এটা দিয়েছেন যারা এই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি মুসলমানদেরকে গোরবাড়ি থেকেও বের করে দেয়নি এই সকল কাফেরদের সাথে সদ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না অর্থাৎ এটা বৈধ করে দেন তাদের সাথে সদাচরণ করা যাবে ভালো ব্যবহার করা যাবে এবং তাদের সাথে সুবিচার করা হবে তাদের প্রতিও জুলুম করা হবে না কারণ এরা ইসলামের বিরোধিতা করে না মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না মুসলমানদের গড় তারা বের করে দেয় না আল্লাহ চাইলে তো এরা এরাও করতে পারত এরাও যদি করত তাহলে কাফেরদের শক্তি অনেক বেড়ে যেত এরা কাফের হওয়ার সত্ত্বেও ওই সকল কাঁফেরদের সাথে তারা অংশ গ্রহণ করে না যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের গড় বাড়ি থেকে বের করে দেয় মুসলমানদের উপর জুলুম করে তাদের সাথে তারা অংশগ্রহণ করে না এই জন্য এই সকল সাধারণ কাফের মসজিদদের সাথে বালো ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেননি তাদের সাথে বালো ব্যবহার করা যাবে এবং তাদের সাথে সুবিচারের বিষয়টা এটা সার্বজনীন শুধু তাদের সাথেই নয় যুদ্ধের ময়দানেও শত্রুর সাথেও সুবিচার করা সেখানেও তার প্রতি গুণ জুলুম না করা এমন কি জন্তু জানোয়ারের সাথেও কিন্তু সুবিচার করা এটা আল্লাহর নির্দেশ তার সাধ্যের বাইরে কোন বোজা চাপিয়ে দেওয়া যাবে না তার একটা পশু আছে তাকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে তার কাজটা যেন আদায় করা হয় তার সাধ্যের বাইরে যেন চাপিয়ে দেওয়া না হয় তার তার খাবার পানাহারের দিকে খেয়াল রাখতে হবে তার প্রয়োজন মাফিক তার চাহিদা মতো তার পানাহারের ব্যবস্থা করা বিশ্রামের ব্যবস্থা করা এবং তার কাছ থেকে হালকা কাজ আদায় করা সাধ্যের বাইরে কোনো কাজ তার কাছ থেকে আদায় না করা একটা পশুর প্রতিও এই ধরনের সুবিচার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এইভাবেই আল্লাহ দুশ্মনদের সাথেও সুবিচার করা যাবে আর এখানে ওই লোকদের কথা বলা হয়েছে যে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না মুসলমানদের কোনো ক্ষতি সাধন করে না তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় না তাদের প্রতি কোনো জুলুম করে না এদের সাথে সুবিচার করা এটাকে আল্লাহ নিষেধ করেন না এই এইসব লোকদের সাথে সুবিচার করা যাবে নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন যারা সুবিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এখন যদি আমরা একটা বিষয়ে চিন্তা করি যদি ওই সকল কাফেরদের সাথেও আমরা সুবিচার করতে পারি যারা আমাদের বিপক্ষে অবস্থান নেয়নি তাহলে আমরা নিজেদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করব এই ব্যাপারটা কি আমাদের এত গুরুত্ব দেওয়ান উচিত নয় যে এখানে যেন কোনো প্রকারের জুলম না হয় আল্লাহ সুবহানা এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন এখানে মুখফিদিন বলা হয়েছে এটা হলো এমন একটা মানদণ্ড যেই দাড়িপাল্লা দিয়ে আমরা ওজন করি মা একটা দণ্ড আছে যেটা হল মাকাটি এটার উপর ভিত্তি করেই উভয় দ্বীপটা সমান করার জন্য একেবারে যখন উভয় দ্বীপটা সমান হয় দাঁড়ি পাল্লার তখন এটা হলো সুবিচার কোনো একদিকে একটু ঝুঁকে গেলে এটা সুবিচার থাকল না ইমানদারগণ তাদের পরস্পরের মধ্যে এইভাবে সুবিচার করবেন যদি এখানে এই সুবিধক থেকে তারা বিচ্ছুত হন তাহলে তার জালিম হয়ে যাবেন একজনের হক যতটুকু তাকে একটু বেশি দেওয়াটাও আর হক কম দেওয়াটাও জুলুম মানে একজনকে বেশি দিলে আর একজন কম পাবে দাঁড়িয়ে এই দিকটা যদি একটু বাড়ি হয় অপর দিকটা একটু হালকা হবে। এই কারণে মুমিন্ডার পরস্পরের মধ্যে সেই সুবিচার করাটা এটা অপরিহার্য করতে হবে এই সুবিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসার বিপরীতটা কি আল্লাহর শত্রুতা আল্লাহর গৃণা বিদ্বেষ যদি কেউ সুবিচার না করে আল্লাহ তাকে ঘৃণা করেন তার প্রতি অসন্তুষ্ট হন রাগান্বিত হন এখানে এই বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি যে বিষয়টি मानूष मानवियों दुरबलार ऊर्धे नर पर मानस्य सचेतर द्वारा जन मानूष जुलुमे शिकार ना मानस जो आल्लर का ना फरमानी कर तबा कर ले आल्लाफ कर मानुषर प्रति जदि जुलूम कर তার অধিকার হরণ করা হয় তার হক নষ্ট করা হয় তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে এটা সবচেয়ে বড় বিপজ্জনক আল্লাহর অবাধ্য কেউ যদি হয় আবার যখন ফিরে আসে তবা করে আল্লাহর কাছে কমা চায় আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না এটা আল্লাহ না ফরমানির চেয়ে এটা সবচেয়ে বেশি ভয়াবহ যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে কমা পাওয়া না যায় সেই ব্যক্তি যদি কমা না করে ততক্ষণ বিপজ্জনক হাসরের ময়দানে এই কারণে জাহান নামে যাওয়া লাগতে পারে কারণ সে তার এখন যে হকটা ছাড়ল না হাসরের ময়দানে তার ইয়ে হকটা দিয়ে দিতে হবে নিজের আমল নামা যদি এই পরিমাণের হয় যে আমি কোনো প্রকারে জান্নাতে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন যদি এখান থেকে আমি তাকে দিয়ে যাই এখন জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এটা কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক এই জন্য এখানে কোনো মানবীয় দুর্বলতার বসবরতী হয়ে কোনো যুগ প্রবণতার মধ্যে পতিত হয়ে জুলুম করলে এটা সবচেয়ে বড় বিপদ নিজেকে জাহান নামে নেওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে এই জন্য মুমিনদের মধ্যে সে ইনসাফ প্রতিষ্ঠা করা যদি হক হকদারের মধ্যে সকলে সমান হকদার হয় এই সকলকে তার হক প্রদান করতে সম কাউকে হয়তো আমার একটু ভালো লাগে বেশি একটু কম ভালো লাগে এটা ভিন্ন জিনিস এটা থাকতে পারে এটা মানুষের মানবীয় দুর্বলতা এটা হতে পারে কিন্তু হক প্রদানের ব্যাপারে এখানে বিন্দু মাত্র বেশ কম করা যাবে না একজনকে আমার ভালো লাগে দিলাম একজনকে ভালো লাগে না এজন্য কম দিলাম এটা জুলুন এটা ইনসাফল না মনের থাকতে পারে মধ্যে একটু বেশি একটু কম এটা থাকতে পারে এটা মানুষের নিয়ন্ত্রণেরও বাইরে মানুষ এক একজন এক এক রকম বৈশিষ্ট্যের অধিকারী হয় এক একজন তার আলাদা বৈশিষ্ট্যের কারণে সে একজনের মন জয় করে নিতে পারে আর একজন তার এই বৈশিষ্ট্য না থাকার কারণে তার কাছে এত পছন্দনীয় নাও হতে পারে এটা মানুষের তার নিয়ন্ত্রণের বাইরে তার একটা বৈশিষ্ট্য কিন্তু হক দেওয়ার ব্যাপারে এখানে কোনো প্রশ্ন নেই যদি হক পাওয়ার ক্ষেত্রে সকলের সমান অধিকারী হয় তাহলি সেখানে আমার যাকে ভালো লাগে আমি যা যেই পরিমাণে দেব যাকে ভালো লাগে না থাকেও সেই পরিমাণে দিতে হবে এখানে বেশ কম করা যাবে না বেশ কম করলে এটা জুলুম হয়ে যাবে আমি কথাগুলো বলছি প্রত্যেকেই বাস্তব জীবন এটা অনুপলব্ধি করবেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে এই ধরনের দুই চারজন লোকেরও দায়িত্ব পালন করেন কেউ না হয়তো একটা পরিবারের নিজের স্ত্রী সন্তানদের দায়িত্ব অন্তত পালন করেন সকল ক্ষেত্রে অনেক পিতা মাতা জুলুম করেন তার সন্তান আছে পাঁচটার এর মধ্যে একটা সন্তানকে হয়তো তার বেশি ভালো লাগে এটা হতে পারে তখন এই ভালো সন্তানের প্রতি তার অতি স্নেহ থাকার কারণে অন্য সন্তানগুলোকে সবঞ্চিত করে ওই সন্তান তাকে বেশি আদর্শ করেই তাকে অনেক কিছু বেশি দেয় এমনকি অনেক ক্ষেত্রে সম্পদের একটা অংশ ওই সন্তানের জন্য আলাদা লিখে দিয়ে যায় যেই পিতা বা মাতা এমনটি করে তারা জাহান্নামী এই জুলুমের কারণে তারা জাহান নামী হবে নিজের সন্তানের মধ্যে ইনসাফ করতে না পারার কারণে তারা জাহান নামী হবে নিজের সন্তানের মধ্যেও ইনসাফ করতে হবে আর সন্তান আমার কারো হয়তো আমি বেশি স্নেহ করি তার কার্নেহ কম থাকতে পারে এটা মানবীয় দুর্বলতা এটা মানবিক একটা অবস্থা কিন্তু সন্তান হিসাবে পিতার কাছে সকলের ভাব সমান এখানে বেশ কম নাই অনুরূপভাবে যারাই কোনো পর্যায়ে যে পর্যায়ে দায়িত্ব পালন করেন তার অধীনে যারাই আছে तुम्हें लूकर दायित्व ग्रहण करबा क्यों दूर चेन, तुमार दूर एक दुरबल चित्र मानुष्टी तुम्हारे दुर्बलता एक जो खुबी बागपटु से कथाता बाढ़ाइ अनेक समय से तुम्हारे जुरालुरे पेश करतेकुक प्रकृत সে কষ্ট করে কিন্তু কষ্টটা ফুটিয়ে তুলে না বুঝতে দেয় না সে কষ্ট করে কিন্তু দাবি করে না তার প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনটাও সে গোপন ডাকে তার মধ্যে রয়েছে ভদ্রতা তার মধ্যে আছে সহনশীলতা তার মধ্যে আছে ছবর এখন এমন এই দুই ব্যক্তির দায়িত্বশীল যদি এমন দুর্বল হয় যে তার কাছে দাবি করে জুরালুভাবে তার দাবিটা পেশ করে আর সে আর তার দাবিকে উপেক্ষা করতে পারে না তাকে দিয়ে দেয়। আর যা চাইল না তাকে বঞ্চিত করে সে জালিম। এই ধরনের দুর্বল চিত্তের অধিকারী মানুষ যেন কোনো এই প্রকারের দায়িত্ব না নেয় এই কথা এই হাদিসে বলা হয়েছে এটার অর্থ সব সকলকে বুঝানো হয়নি তোমরা কেউই দায়িত্ব নেবে না তাহলে দায়িত্ব নিবে কে দায়িত্ব নেওয়ার জন্য তা আসমল থেকে ফিরে থাকবেন না দায়িত্ব নেওয়ার জন্য মানুষকেই নিতে হবে তার মধ্যে ব্যক্তিগত দুর্বলতা রাসুলুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম দেখেছিলেন বলে তাকে এটা বলেছেন যে তিনি এটা পারবেন না এই জন্য দায়িত্বশীল দেখিয়ে সবসময় দৃঢ় তথ্যের অধিকারী হওয়া দরকার বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করে তাকে বাধ্য করা হবে কোনো দিকে জুলুম করার কিন্তু সেই সময় তাকে জুলুম করতে পারবে না সে দুলম থেকে বিরত থাকবে মানুষের সমাজ মানুষ বিভিন্ন প্রকৃতির হয় বিভিন্ন হয় এটা আমরা দেখি বিভিন্ন জন তার অনেক সমস্যার গুলো এমনভাবে গুছাইয়া তুলে ধরে মনে হয় যে এখন তাকে না দিলি আর নয় যদি দেওয়ার মতো কোনো সুযোগ তাকে এখনই তাকে দেওয়া দরকার অথচ সে তার সমস্যাগুলো এমনভাবে ফুটিয়ে তুলেছে আসলে পাওয়ার জন্য তুলেছে কিন্তু যেটা না দিলেও তাকে চলে বরঞ্চ এর তার চেয়েও কষ্টে আছে অন্যজন তার চেয়ে আরো বেশি সমস্যা আছে আরেকজন কিন্তু সে এইভাবে কথা বলতে পারে না হয়তো তার মধ্যে এই ধরনের কিছু সীমাবদ্ধতা আছে লাজুকতা আছে সে হয়তো বুঝে যে আমি যদি এখন চাই দায়িত্বশীল দিতে না পারলে কষ্ট পাবেন তার মধ্যে ভিন্ন আরো চিন্তাধারণা থাকতে পারে এই সে নিজে নিয়ে একাই কষ্ট করে যায় কিন্তু বলে না এই মানুষও আছে এই সমাজের মধ্যেই আমাদের মধ্যে এই বিভিন্ন প্রকৃতির লোকজন আছে কিন্তু দায়িত্বশীল তার কাজটা কি তিনি সুবিচার করবেন তার সকল সাথীদের সমস্যাগুলো তিনি জানবেন তাদের প্রয়োজনগুলো উপলব্ধি করবেন সকলের অবস্থা নিজের কাছে পরিষ্কার থাকবে আর সেই অবস্থার আলোকে তিনি যার হত দেওয়ার মতো যখন সামর্থ্য যতটুকু হয় সেইভাবে দিবেন দাবির প্রেক্ষিত নয় কেউ জুরালু ভাবে তার সমস্যা তুলে ধরলো আর তাকে দিলাম এটা জুলুম এটা করা যাবে না এখানে যে দাবি করে না তার বিষয়টা আগে গুরুত্ব দেওয়া দরকার তার বিষয়টা আগে বেশি খুঁজ করা দরকার এখানে সুবিচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেতে হলে সুবিচার করতে হবে আরো সরি কিছু বিষয় এখানে দেখেন যে আমরা যেহেতু জামাতবদ্ধ জীবন যাপন করি এই জন্য এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আসতে চাচ্ছি আমাদের কোন সাথী যে কেউ মনে করেন একজন আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ দিল দায়িত্বশীলের তিনি যদি দায়িত্বশীল হন আর সঠিক মানে তার যদি ইমান এবং পাকুয়া থাকে আর কোরআন সুনার এলিম যদি তার থাকে না হলে তো আর বলারই কিছু নাই তিনি দায়িত্বই পালন করতেছেন অন্যায়ভাবে অবৈধভাবে এমন অযোগ্য লোক দায়িত্বের মধ্যে আসাটাই উচিত নয় সে তার মধ্যে যদি ইমান তাকুয়া এবং এলিম থাকে তার কাছাকাছি কেউ যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে তিনি মনোযোগ দিয়ে শুনবেন তার কাজটা হল মনোযোগ দিয়ে শোনান কিন্তু তিনি বিন্দুমাত্র বিশ্বাস করবেন না তার অভিযোগ শোনা মাত্রই যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার প্রতি কু ধারণা পোষণ করবেন না যদি করেন তিনি সবচেয়ে বড় জালেম তিনি সুবিচার করতে পারেন না তিনি সবচেয়ে বড় জালেম তিনি সুবিচার তার দ্বারা সম্ভবই নয় দায়িত্ব পালন করা তো তার মতো এই ধরনের জাহের লোকের পক্ষে কখনো উচিত নয় তিনি মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর অভিযুক্ত ব্যক্তিকে তিনি ডাকবেন বা তার কাছে হাজির হবেন সেই অভিযুক্ত ব্যক্তির কাছে এই অভিযোগের ব্যাপারে তিনি জানবেন যদি দেখা যায় সেই অভিযুক্ত ব্যক্তি এটা স্বীকার করে নেন অভিযুক্তটা স্বীকার করে নেন তাহলে বিষয়টা তো সহজ ফায় বিষয় যেহেতু তিনি স্বীকার করে নিয়েছেন তখন স্বীকার করে নেওয়ার কারণে বিষয়টা যদি এমন হয় যে আল্লাহর সাথে সম্পর্কিত যদি হয় তাহলে তিনি তখন তার ভুল পথ থেকে ফিরে যাবেন আল্লাহর কাছে তবা করবেন এবং এই ভুল থেকে তিনি মুক্ত হয়ে যাবেন আর যদি কোনো হুদুদ বা তাহাজিরের কোনো বিষয় হয় সেখানেও এই দায়িত্বশীল তখন তিনি সে অনুযায়ী সরিয়া অনুযায়ী ওনার জন্য যে ফায়সলা হয় সেই ফায়সালা করবেন কিন্তু যদি অভিযুক্ত ব্যক্তি এই অভিযোগ স্বীকার করেন সেই ক্ষেত্রে করণীয়টা কি তখন অভিযোগকারী ব্যক্তি সেই ব্যক্তিকেও তখন অতিষ্কার করা যাবে না বরং ওই অভিযোগকারীকে তখন বলা হবে তোমার প্রমাণ নিয়ে আসো সাক্ষী নিয়ে আসো তোমার অভিযোগের পক্ষে ইসলামের বিচারের মৌলিক নীতিমালা এটি আর দলিল ও আলাল মুদ্রায় ওয়ালিনা যে ব্যক্তি কোনো অভিযোগ পেশ করবে দাবি করবে তার জন্য দায়িত্ব হলো সে প্রমাণ নিয়ে আসবে সে প্রমাণ পেশ করবে আর অভিযুক্ত ব্যক্তি তার জন্য এতটুকুই যথেষ্ট সে আল্লাহ নামে কসম করবে আল্লাহর নামে কসম করে এই অভিযোগ থেকে সে মুক্তি পাবে এখন সে অভিযোগকারী ব্যক্তির কাছে তিনি দলিল প্রমাণ চাইবেন যদি সে দলিল প্রমাণ নিয়ে আসতে পারে দলিল প্রমাণের ভিত্তিতে যখন অভিযুক্ত প্রমাণিত হয়ে যাবে তখন সেই অভিযুক্ত ব্যক্তির যে শাস্তি হয় শরীয়ত অনুযায়ী সেই শাস্তিটাই প্রদান করবেন কিন্তু যদি অভিযোগকারী ব্যক্তি অভিযোগকারী ব্যক্তি যদি তার প্রমাণ নিয়ে আসতে না পারে তাহলে সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কথম করে তার নির্দোষতার প্রমাণ দেবে আর অভিযোগকারী ব্যক্তিকে অভিযোগকারী ব্যক্তিকে তখন মূল অভিযুক্ত করা হবে এটা যদি এমন হয় অভিযোগকারী যদি তার ধারণার বশবর্তী হয়ে এমনটি করে থাকে তাহলে দায়িত্বশীল তাকে সতর্ক করে দেবেন আর এটা যদি এমন পর্যায়ের হয় তারও শাস্তির ব্যাপারটা যদি হয় সেখানে তাকে শাক্তি দেবেন যেমন কেউ কোনো ব্যক্তির প্রতি ব্যবিচারের অভিযোগ আনলো। কিন্তু প্রত্যক্ষদর্শী ইমানদার চারজন সাক্ষী আনতে পারল না তখন ওই অভিযোগকারী ব্যক্তিকে আশিটা ব্যক্তারাঘাত করতে হবে এবং ভবিষ্যতে তার কোনো অভিযোগ আর গ্রহণও করা হবে না যখন অভিযোগকারী ব্যক্তি এই ধরনের হোক অথবা সাধারণ অভিযোগী হোক সে যখন প্রমাণ দিতে পারবে না তখন পুরা জামাতের মধ্যে তার ব্যাপারে ডিক্লারেশন দিয়ে দিতে হবে সকল জানবে এ মিথ্যাবাদী এর কথা কেউ যেন না শুনে কখনো কেউ বিশ্বাস না করে এই জামার মধ্যে সে থাকবে সব সময় মিথ্যাবাদী হিসাবে থাকবে কারণ এই ধরনের রূপ যারা এই জামার মধ্যে থাকবে ভবিষ্যতে নির্দোষ কোনো ব্যক্তিকে অভিযোগ দিয়ে অভিযুক্ত করে অপমানিত করতে পারতো সেই রূপগুলো তখন সোজা হয়ে যাবে কেউ আর নিরপদ মানুষকে অভিযোগ দিয়ে অপমানিত করা সাহস করবে না এটা হল দায়িত্বশীলের কাজ কিন্তু তিনি যদি দেখেন সে অভিযোগ মিথ্যা অভিযোগ দিয়েছে তার কাছে প্রমাণিত হলো কিন্তু তার সাথে তার ভালো সম্পর্ক তিনি গোপন রেখে দিলেন দেখলেন তদন্ত করে অভিযুক্ত মিথ্যা তখন তিনি অভিযোগকারীকে আর কিছু বললেন না অভিযোগকারীর সাথে তার ভালো সম্পর্ক কিছু আর বললেন না তখন একটা মিথ্যাবাদী এখানে ভালো মানের মর্যাদার সাথে এখানে থাকার সুযোগ পেল যেই কারণে জামাতবদ্ধ জীবনের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে এবং তিনি করলেন এটা চরম জুলুম করলেন তার ব্যক্তিগত সেই মুহের কারণে এই সব খারাপ স্বভাব যে সকল দায়িত্বশীলদের মধ্যে আছে এরা দায়িত্ব পালনের অনুপযুক্ত এরা অযোগ্য কোনো জামার যদি এই ধরনের অনুপযুক্ত অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হয় তাহলে জামা সঠিক পথের উপর ঠিক থাকতে পারে না এখানে আল্লাহ সুবাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন যদি আমরা সাধারণ ওই কাফেরদের সাথেও সুবিচার করতে পারি আমাদের নিজেদের মধ্যে মুমিনদের মধ্যে সুবিচার করা এটা তো আরো সব বেশি প্রয়োজন এয়ারপোর্ট দেখেন আল্লাহ তো সদাচরণ করতে এবং সুবিচার করতে নিষেধ করেছেন ওইসব লোকদের প্রতি যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তোমাদের গড় থেকে তোমাদেরকে বের করে দিয়েছে এবং তোমাদের গড় থেকে বের করার ব্যাপারে তারা প্রকাশ্যভাবে সাহায্য করেছে তাদের সাথেই আল্লাহ সদাচরণ করতে নিষেধ করেছেন सदाचरण करसाम्य आना जला कार्य सदाचरण करते निषेध करा दिन बेपारे मुसलमान बरुदे जुद्ध कर मुसलमान गोरबाड़ी के बेर दिए अथवा बेर देपारे सहाज्य करदाचरण करते बालो व्यवहार करते आल्ला निषिद्ध कर दिए रूपर साथ विपरीत ही हल कम जुलुमें प्रथम एके्वजनीन भाव निषेध कर दिए যারা এক আল্লাহর প্রতি ইমান আনে না তাদের সাথে মুমিনদের কোনো প্রকারের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া এবং তাদের সাথে শত্রুতা এবং বিদ্বেষের ঘোষণা দেওয়া এটা আল্লাহর নির্দেশ মাঝখানে একটু সহজতা দিলেন যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না তাদের গোরবাড়ি থেকে বের করে দেয় না অর্থাৎ মুসলমানদের বিরোধিতার কাজে তারাও কোনো অংশ গ্রহণ করে না এটা সাধারণ কাপের এদের সাথে ভালো ব্যবহার করা এবং সুবিচার করার জন্য আল্লাহ এখানে সুযোগ দিয়েছেন কিন্তু এই সুবিচার করা এবং ভালোবাসা তাদের প্রতি উত্তম ব্যবহার করা এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওইসব লোকদের প্রতি যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিনের ব্যাপারে এটা ব্যক্তিগত বিষয় নয় যুদ্ধটা কিন্তু ব্যক্তিগত কোনো বিষয়কে নিয়ে দুনিয়াবি কোনো বিষয়কে নিয়ে যুদ্ধ নয় বলা হয়েছে কয়াতুকুমফিদ্দিন দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে যে তারা একটা বাতিল দিন মেনে চলে আর তোমরা মানছ আল্লাহর দিন সেই তোমরা আল্লাহর দিন মানছ শুধু এই কারণেই তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে কারণটা হল যদি আল্লাহর দেওয়া দিন মানব সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের পূর্বপুরুষের আমল থেকে প্রতিষ্ঠিত সেই বাতিল দিন সমূহ এগুলোর যার অস্তিত্ব থাকবে না আর এইগুলোর অস্তিত্ব না থাকলে দুনিয়ায় তাদের নেতৃত্ব তাদের কর্তৃত্ব তাদের ক্ষমতা প্রয়োগ দুনিয়ায় বুক বিলাস দুনিয়ার মুহ কোন কিছুই তাদের আরো বৈশিষ্ট্য থাকবে না এ সবকিছু শেষ হয়ে যাবে এই জন্য তারা এই দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা করে তাদের সাথে কোনো ধরনের ভালো ব্যবহার করা যাবে না তাদের প্রতি অন্তরে কোন ধরনের ভালোবাসা গোপনেও পোষণ করা যাবে না আর যারা আখ রাজিন এবং যারা তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা যদি একটু চিন্তা করে এখন দেখি এই আয়াতটা যদি আমরা আমাদের মধ্যে একটু চিন্তা করি তাহলে আমরা এটা দেখতে পাব আমাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করছে আমরা এখানে কেন কারা আমাদেরকে এখানে নিয়ে এসেছে কারা আমাদের প্রতি নির্যাতন করেছে নির্যাতন করছে কারা আমাদেরকে আমাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করেছে আমাদের গড় বাড়ি থেকে কারা বের করে দিয়েছে এটা আমরা পরিষ্কার জানি আমরা আমাদের দুশ্মনদেরকে আমরা জানি চিনি দেখি এই দুশ্মনদের সাথে কোনো ধরনের উত্তম ব্যবহার করা যাবে না এবং এদের প্রতি অন্তরে বিন্দুমাত্র ভালোবাসাও রাখা যাবে না এরা আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মন আমাদের কাজ হলো কি তাদের মতোই তারা যেইভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আমাদেরকে দমন করার জন্য নির্মূল করার জন্য যত উপায় তাদের পক্ষে সম্ভব সবগুলোই তারা প্রয়োগ করেছে একটিও ছাড়েনি তাদেরকে এই দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য নির্মূল করার জন্য যত উপায় আছে আর আমাদের পক্ষে সম্ভব সেই উপায় অবলম্বন করে আমাদেরও দায়িত্ব হল তাদেরকে জমিন থেকে নির্মূল করা एर प्रति बिंदु मात्र भालोबा तर प्रति कोहानुभूति को प्रकार छाड़ देा इमान परिपंथी काज एटे जदि क्यों करल्ला से हल गालिम एक काफे साथे जदि क्यों बंधुतवपूर्ण सम्पर्क रखे बा तक बंधुतव करारो बार्ता पाठाय अथबा अंतरे तलबाषा उपोषण कर সে হল জালিমাজুকুম আর যারা তোমাদের গরবাড়ি থেকেও বের করে দিয়েছে এই লোকদের সাথে কোনো ধরনের সদাচরণ করা যাবে না আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। নাইহুম এবং ওই সকল লোকেরাও যারা এদের সাহায্য করেছে তোমাদের গড় বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তারা সাহায্য করেছে তারাও তোমাদের ওই দুশ্মন ওই কাঁফেররা যেমন এরাও তেমন সে যে কোনো নামেই তার পরিচিত হোক না কেন আমরা এটা ভালো করে জানি বুঝি প্রতিষ্ঠিত তাগুতি শক্তি তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে নির্মূল করার জন্য তারা বিভিন্ন সময় বক্তব্য বলেছে हम कथा एरा आकाशे थकुक और पात थकुकनेकुक तर शास्थी देवी एतार समर्थन जरा जुगिएुद कु समर्थन जरा तहुत सीधान वास्तवयन करण मानुषर मध्य समर्थन करा विभिन्न तथ्य दिए इनफरमेशन दिए समर्थन जुगिए मध्यू खुरा तुम्हारे गौरार बेपारे जरा तहर तुम्हें कू प्रकार भालोबार संपर्क रखते आल्ला निषेध कर दिए हम एक समस्या पतित हो ব্যাপকভাবে বলা হয় সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে কাদেরকে বুঝায় সাধারণ মানুষ হলো ওই আট নাম্বার আয়াতে যাদের কথা বলা হয়েছে এরা হল সাধারণ এরা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করে না মুসলমানদের গড় থেকেও বের করে দেয় না এবং এই ব্যাপারে কোনো প্রকারের সহযোগিতাও করে না তাদের গড় বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে কোন তথ্য ইনফরমেশন দেওয়ার ব্যাপারে কোন সহযোগিতা করে না এদের সমর্থন যোগায় না এই সকল লোকেরা হল সাধারণ তাদের সাথে উত্তম ব্যবহার করবই আমরা কিন্তু যারা ওই তাগুত তাগুতের বাহিনী তাগুতের আদালতে বিচারের আসনে বসে বিচারকের আসনে বসে আমাদের বিপক্ষে যারা রায় দেয় राय आदाय करा सहयोगित ती जा मैदान विपक्षे कथा विभिन्न समय विभिन्न मीडिया देखे साधारण एक रास्तार एक रिक्शा चालक ताक सांबादिक प्रश्न कर शहेख आब्दुर रहमान की हवा दरकार ओ रिक्सा चालकता की साधारण এ সাধারণ নয় এ সবচেয়ে বড় কাফের তাহতের সবচেয়ে বড় ছেলে একে হত্যা করাটা হলো মুসলমানদের দায়িত্ব এ সাধারণ নয় এই ধরনের কত অসাধারণ লোকেরা সাধারণ মানুষের মধ্যে মিশে আছে কত অসাধারণ এরা সাধারণের মধ্যে মিশে আছে ওই অসাধারণ গুলোকে সাধারণদের মাছ থেকে খুঁজে কুজে বের করে এদেরকে হত্যা করতে হবে এই জমিন যদি মুজাহিদদের জন্য যদি নিরাপদ করতে হয় তাহলে এই ধরনের সাধারণের বেশে যে সকল অসাধারণ রয়েছে এইগুলোকে খুঁজে খুঁজে বের করে এনে এদেরকে হত্যা করতে হবে নির্মূল করতে হবে তাহুত তাহুতের বাহিনী তাহুতের পৃষ্ঠপোষক তাদের তাহুতের আদালতের বিচারালয়ে যারা আছে তাহুদকে যারা সমর্থন করে এদের সকলেই এক খাতারে সামিল এদের কারো সাথে কোন প্রকারের বন্ধুত্ব রাখা আন্তরিক ভালোবাসা পোষণ করা ইমানদারের জন্যটা জাইজ নয় জাইজ নয় এটাকে অবৈধ করে দিয়েছেন সে হতে পারে নিজের পরিবারের লোক তথাপিও তার সাথে কোনো ভালোবাসা রাখা যাবে না আমরা দেখেছি ওই সময়ে ইসলামের নাম ধাম যারা खूब जुड़े सुरे उच्चारण कर इस्लाम पता बहन ओबुत शयान पक्ष मुजाहिदीन केमन तो क्यों छा बड़ महफिल करी सन्धान पाओ सागल रशी दिए बेधे पुलिस हाथे तुले दिओ मुजाहिदीन ग नाम शयतान पक्ष नहीं कुछ मोरत मुसलमान देर निजे हाथों हत्या करा दरकार आल्ला इच्छा আল্লা তারই মত তারই সহযোগী এক তাগুতের দ্বারা তার গোলায় গরুরের চেষ্টা করেছে হয়ে যাবে আল্লাহ হয়ে যাওয়া দরকার কারণ এইগুলো ইসলামের লেভেল লাগিয়ে তাগুত শয়তানের পক্ষ নিয়ে এরা ইসলামের বিরোধিতা করছে এরা ইসলাম এবং মুসলমানদের দুঃশন এরা কোরআনের শত্রু কোরআন হাতে নিয়ে ইহুদি খ্রিস্টানের মতো কুফফারদের পক্ষ নিয়ে এরা তাদের বক্তব্য রাখে এরা মোরতাদ এই সকল কাপের মুরতাদকে হত্যা করার ব্যাপারে কখনো দিদা সংকুচ করা যাবে না এবং ওই তাঁবুত শয়তান এবং ওই কুফফারদের সাথে এদের এত অপূর্ব মিল রয়েছে এরাই হল তোমাদের গোর বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে এরা প্রকাশ্য সহযোগিতা করেছে যারা এমনটি করেছে प्रकार भार्पर्क रखते आल्ला निषेध कर दिए तक धरण उत्तम व्यवहार करा सदाचरण कहानुभूत कथा बला जा छा जा, को जा, जा बागे पेले तीचे पेलते ही एक नमरूद फेराउन के जैसे हमें दिदाहीन चित्र पायर नीचे पेले पिष्ठ करते আমরা উৎসাহবোধ করি এদের মুসলিম নাম তা দেখে যে আমরা বিভ্রান্ত না হই নমর সেরাউনের মতোই এদেরকেও পায়ের নিচে ফেলে পিষ্ট করতে হবে কারণ এরা ওই কাফের কুফারের সহযোগী বাহিনী আল্লাহ এখানে এই কথাটা বলছেন যে সকল কাফের, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের গড়বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয় আর যারা এই কাফেরদেরকে সহযোগিতা করে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তাদের কারো সাথেই উত্তম আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন এটা করা যাবে না এটা এমন ভাবে তারা করেছিল আমি এই বিষয়টি সরাসরি জানি এই কারণে বলছি তারা বায়াত নিয়েছিল স্পেশাল বায়াত যে তোমার ভাইও যদি জঙ্গি হয় তথাপিও তাকে ধরিয়ে দিবা এই বিষয়ের উপর তারা আমার আমাকে বলেছে যাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমার মাধ্যমেই শুধুমাত্র ওই দিনের পথে তার আসতে পেরেছিল এটা দিনের নামে এনেছিলাম যখন সেই সংগঠন দেখলাম দিন ছেড়ে দিয়ে কুফরি গণতন্ত্র গ্রহণ করেছে আমি তাদের গালে পদাগাত করে চলে আসলাম কিন্তু এরা অনেকেই তখনও রয়ে গেল এরা আমাকে তখন বলতেছিল যে কি করব এই এইভাবে বায়াত নিয়েছি এই সহযোগিতা করতে পারছি না এইভাবে আমাদের কাছ থেকে বায়াত নেওয়া হয়েছে আমরা যেন দূরিয়ে দেই যদি জানতে পারে এইভাবে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছি তাহলে তো সমস্যা হয়ে যাবে উল্টা আমাকে এই ধরনের তাদের মধ্যে একটা অবস্থা তৈরি করে ফেলেছিল এরা আল্লাহ হয়তো তাদের এই অপকর্ম তাদেরই শয়তানি কর্ম আল্লাহ সহ্য করতে পারেনি যারা এই জমিনে আল্লাহর দিনকে সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করার জন্য যান মাল দিয়ে জিহাদে অবতীর্ণ হয়েছে दुनिया लुभ लोसा नहीं, नहीं। मत विशेम नए खाले मुमिन देर के तरा निविचारे तब जुलूम करल तरह अत्याचार करल तरह सिद्धांत मूलत निषिद्ध कर द्वारा मुजाहिदीन एत विपर्ये आसल आल्ला तर अपकर्म तरीयानी का बरदास्त करी जेहे ता इमें नाम शयानी क्या करम्बे आल्ला तरफ पाखाओ कर पखरा आल्ला मुजाहिदीन के सक अभि से अभिजुक गो तर तिहादी बैसह ग्रेप्ताराय तुमा विस्फोरक द्रैव्य सहकारे ग्रेप्तार है अस्त्र सह ग्रेप्तार है হয় না এই গত জন্য তো তিন চার নেতা বোমাসহ গ্রেফতার হইল একেবারে হুবু এই বিষয়টি একেবারে হুবু এই বদলাটা তাদের হয়ে গেছে তারা এখন জঙ্গি আল্লাহ এমন ভাবে বদলা নিয়েছেন আমরা যদি এই কথাটা নিয়ে একটু ভাবি চিন্তা করি আমাদের ইমান বৃদ্ধি পাবে আমাদের ইমান বৃদ্ধি পাবে যে আমরা কিছু করতে পারিনি আল্লাহ দেখছেন আমরা এখানে দুর্বল ছিলাম আমরা পারিনি আল্লাহ তিনি দুর্বল নন তিনি মুমিনদের আছেন তিনি ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা পালন করছেন। তিনি তার পালন করে এদেরকে এখন নিজে পাকড়াও করছেন এই মুজাহিদিনদের বিরুদ্ধে যে সকল মিথ্যা অভিযোগ দিয়েছিল এই সকল অভিযোগ তাদের উপর এখন পতিত হয়েছে আমরা মনে করি यह सकल अभिगे अभिजुक्त नई तरफ पाई बेपारे मिथ्यागल दिए बेपारेहत्या अभिजोगगे आल्ला तू सब बड़ लाछना जो जिनिस तरफ चल्लिश बस आगे तरजराधे गई ज्ञानी गुणी जन बोले क्या तरह नेतृबृंदा जगन्तम आज हम साधारण एक मानुष है तो एम अभिटे लज्जाए मारा जारा नारी दर्शन कर তাদের বিরুদ্ধে অভিযোগ এখন নারী দর্শনকারী ওই নিজামি মুজাহিদ সাইডি কাদের মোল্লা কামরুজ্জামান সহ যত নেতারা আছে এরা সকলই নারী দর্শনকারী একটা হিন্দু মহিলা যখন কোর্টের আদালতে দাঁড়িয়ে সাক্ষীর কাগোড়ায় দাঁড়িয়ে বলে এই সাইদি আমাকে দর্শন করেছিল এই সাইদি মাথা উঁচু করে আবার দাঁড়াইকে কেমন করে লজ্জায় তার ওইখানেই মরে যাওয়া উচিত ছিল এরা এত নিরজ্জ বেহায়ার তারা নারী দর্শনের মতো জঘন্যতম পাপ গুলো তারা করেছে অথবা করেনি কিন্তু এখন সেই অভিযোগ প্রকাশ্যভাবে তাদেরকে দিয়ে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এটা আল্লাহ তাদের এটা করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের কোনো মুজাহিদিনদের বিপক্ষে চরিত্রহীনতার কোন অভিযোগ এই তাগুত দুষ্ট শয় তানগুলো আনতে পারেনি এই মুজাহিদিনদের বিরুদ্ধে চরিত্রহীনতার নারী গঠিত কোন বিষয়ের নৈতিকতার কোন বিষয়ের অর্থনৈতিক কোনো কোন বিষয়ে কোনো অভিযোগ আনতে পারেনি আমরা আল্লাহর সুখী আদায় করি আমাদেরকে যে অভিযোগ দেওয়া হয়েছে যে আমাদের কাছে জিহাদি বই পাওয়া যায় আমাদের অভিযোগটা হলো আমাদের বিপক্ষে আমরা তাদের কুফরি গণতন্ত্র মানি না যে অভিযোগগুলো তারা দেয় আঠলেটা সত্য ঠিকই আমরা কুফ্রি গণতন্ত্র মানিনা। না আজও মানি তাদের শয়তানি আদালতের বিচারকে আমরা মানি না তাদের সংবিধানকে মানি না আজও বলছি এটা মানি বলছে এই তাদের এই অপবিত্র শয়তানি সংবিধান দিয়ে কোন দিলাকুলো ব্যবহার করাটাও কে আমরা সঠিক মনে করি না এর উপযুক্ত এগুলো নয় এগুলো তো আমরা সবসময় বলে যাচ্ছি এটা আবার অভিযোগ কিসের আমরা শয়তানি সকল আকিদা বিশ্বাস শয়তানি চিন্তাধারা শয়তানি মতবাদ এই সবগুলোকে আমরা গিনা করি প্রত্যাখ্যান করি এদের এই শয়তানি কর্মের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এগুলো থেকে সম্পূর্ণভাবে আমরা আলাদা মুক্ত এটা সবসময় আমরা বলছি এ কো বলছি তারা যে গুলি বুমা অস্ত্র বিস্ফোরক জৈব ইত্যাদির কথা বলে এগুলো তো আমাদের অহংকার তাদের বিরুদ্ধে যুক্ত করার জন্য এগুলো আমাদের প্রয়োজন এটা আমাদের অলংকারদের দায়িত্ব এটা আমার হাতের হাতে অস্ত্র থাকবে গুলি থাকবে বোমা থাকবে মিজাইল থাকবে যুদ্ধের সকল অস্ত্রগুলো আমাদের হাতে থাকবে এটা তো আমরা কখনো অস্বীকার করি না হয়তো এখন আমাদের নাই আমাদের সামর্থ্য নাই এই কারণে কিন্তু এটা তো আহরণের জন্য আমরা চেষ্টা করতেই থাকবো এটা করব এটা আমাদের প্রয়োজন এটা অভিযুক্ত কিসের এটা মুমিনের অহংকার মুমিনের অহংকার আমরা কাপের কুফারদেরকে মোকাবেলা করব এই অভিযোগগুলো তারা আমাদেরকে দেয় কিন্তু অভিযোগ নয় আরেকটা কথা সকলে জানেন কিনা যে তারা জঙ্গি বলে জঙ্গি এই শব্দটি হলো ফার্সি শব্দ ফার্সি শব্দের মূল শব্দটা হলো জঙ্গ জঙ্গ অর্থ যুদ্ধা আর জঙ্গি অত যে সত্যের জন্য যুদ্ধ করে যুদ্ধা সে হলো জঙ্গি এটা মুজাহিদিনদেরকে এই উপাধিটা দিলে এরা বেওকুপ এত এ অর্থ জানে না না জেনে এত উত্তম একটা উপাধি তারা দিয়ে দিচ্ছে আমরা নিজেরাই দাবি করি কি আমরা জঙ্গি অর্থ সত্যের জন্য আমরা যুদ্ধ করি এই বেওকুপগুলো যদি একটু চিন্তা করে দেখতো। তাদের যুদ্ধ বিমানগুলোর নাম কি জঙ্গি বিমান তাদের জঙ্গি বিমান থাকতে পারে তাদের জঙ্গি হেলিকপ্টার থাকতে পারে আর আমাদের জঙ্গি বাহিনী থাকতে পারে না এটাকে তারা অন্যায় মনে করে এ কত বড় বেওকুপুলো এই জঙ্গি বিমান বললেই মনে একটা অহংকার আসে এই বিমানটা খুব শক্তিশালী পাওয়ারফুল যুদ্ধের ময়দানে এটা কাজে লাগবে জঙ্গি হেলিকপ্টার বললেই মনে হয় এটা সাধারণ হেলিকপ্টার নয় শত্রুর মোকাবেলায় এই হেলিকপ্টার কাজে লাগবে से जंगी शब्दा हल बता उपाधि सत्यर जन्ा जुद्ध कर एक बात छोटो ऐले हालका पत्ला दुरबल और बाकी छा ऐले खूब मोटा तुंदर हालका पतलाटाशा पसंद करे भलोबा बाकी भलोबा মনে করে তার অবর্তমানে রাজত্বের দায়িত্ব এড়া নিতে পারবে একবার ওই বাচ্চার সাথে অন্য একটা দেশের যুদ্ধের ঘোষণা হল যুদ্ধের প্রস্তুতি চলছে তখন সকলে যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাচ্চার মোটা তা গবৈ ছেলেগুলো তখন আরামে খায় তো আর আরামে থাকে যুদ্ধ কি জিনিস ভালো করে বুঝে না তো সেইগুলোর জন্য একটু ঘাবরে গেছে আর ওই ছেলেটা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তার বাবার কাছে গিয়ে বলছে যুদ্ধের দিনে হালকা একটা ঘোরা যদি হয় সেটা কাজে লাগে আস্তবরখানার মোটা তাজা গাড়িগুলো যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগে না মূলত সেই কথার দ্বারা তার বাবাকে বুঝিয়েছে আমি হালকা পাতলা একটি ঘোড়া আজকের যুদ্ধের ময়দানে দেখতে পাবেন আর যেই মোটা দাদা ছেলেগুলোকে আপনি এত আদর যত্ন করে লালন পালন করেন এগুলো আস্তবল খানার গাভীর মতো এগুলো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না যখন যুদ্ধ শুরু হওয়ার উপক্রম দুই বাহিনী সামনে দাঁড়িয়েছে তখন ওই হালকা পাতলা ওই ছেলেটি শত্রু বাহিনীকে লক্ষ্য করে সে ঘোষণা করছে আন বা জঙ্গ আজকের যুদ্ধের দিনে রুজে জঙ্গ অত কি যুদ্ধের দিন আজকের যুদ্ধের দিনে আমি এমন ছেলে নই যে তোমরা আমার পীর দেখতে পাবে হতে পারে আমার মাতা শরীর রক্তসহ মাটির সাথে মিশে আছে দেখতে পারো এই কথা বলেই তনে চন্দ্র মরদানে এরা বকুষ্ঠ শত্রু বাহিনীর বড় বড় কয়েক পাউয়ানের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তর দিয়ে তাদেরকে হত্যা করে ফেলল সেই অতর্কিত আক্রমণে শত্রু বাহিনীর কাতার সৈন্য ভিন্ন হয়ে গেল আর তারা সুজা দাঁড়াতে পারল না পালাতে শুরু করল এই ছেলেটি যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দাঁড়িয়ে এই জঙ্গের কথাই বলেছিল আন এমন বাসন কেনু যে জঙ্গ বে নি পুষ্টমন আজকের যুদ্ধের দিনে তোমরা আমার পিঠ দেখতে পাবে না আমি এমন ছেলে নই যে তোমরা আমার পিঠ দেখতে পাবে এই জঙ্গ এটা ফার্স্টই শব্দ আর জঙ্গি যুদ্ধা এটা বাংলা কোনো শব্দ নয় এটা কোনো গালি নয় এটা হলো মুসলমানদের মুজাহিদদের একটা অহংকার এটা তো আল্লাহ আমাদের প্রতি যে আদেশটা করেছেন যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের গড় বাড়ি থেকে বের করে দিয়েছে আর বের করে দেওয়ার ব্যাপারে के। एदेर कारो साथ उत्तम व्यवहार तक हत्या करते तुम्हारे मध्य थे जरा प्रति सम्पर्क रखे तरह भलोबासा रखे উত্তম ব্যবহার করে সার দেয় তারা হই হল জালেম তাহলে আল্লাহ কি বলছেন যে এদের সাথে যারা সম্পর্ক রাখবে ভালোবাসার এরা জালিম হয়ে যাবে এদের সাথে কোনো প্রকারে সার দিলে সে জালিম হবে সে আর মুমিন থাকবে না সে জালিম হয়ে যাবে এটা চরম একটা মুমিন এর অত্যধিক খারাপ একটা বৈশিষ্ট্য ইনল্লাহ ইহিবুল জোয়ালিমিন আল্লাহ জালেমদেরকে কখনো ভালোবাসেন না ইন্ন ইহিবুল মুকসিফিন আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন কিন্তু আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না আল্লাহর অসন্তুষ্টিতে পতিত হতে হলে কেউ যেন এই আল্লাহর দুশ্মনদের সাথে ওই সকল কর্পোরেটদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখে যারা ইমানদাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের গড় বাড়ি থেকে বের করে দেয় এবং তাদেরকে গড় বাড়ি থেকে বের করার ব্যাপারে সাহায্য করে এদের সাথে যেন ভালোবাসা রাখে তাহলে সে জালেম হয়ে যাবে সে আল্লাহর গজবে পতিত হবে আল্লাহর ক্রুদ এবং রাগের মধ্যে সে পতিত হবে যদি এ থেকে বাঁচতে হয় তাহলে নিজের পত্রাকে সুজা বাছাই করে নিতে হবে নিজের শত্রুদেরকে চিনতে হবে বাছাই করে নিতে হবে কে কে আমার শত্রু আমি ডেকে নেব কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে করেছে এবং আমাদেরকে কারা এখানে এনেছে কারা আমাদের ঘর বাড়ি থেকে বের করেছে আর এই ব্যাপারে যারা সাহায্য করেছে কারা এদের সমর্থন যুগিয়েছে এ সকলকে আমাদেরকে চিনতে হবে জানতে হবে কারণ এরা আমার শত্রু আল্লাহর শত্রু এদের সাথে কোনো প্রকারের ভালোবাসা সম্পর্ক রাখা যাবে না সহানুভূতি দেখা যাবে না ছাড় দেওয়া যাবে না এবং যখন সুযোগ এদেরকে এক এক করে গনে গোনে হত্যা করবো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফি দান করুন যেন কোরআন মজিদের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি এবং কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবন পরিচালনা করতে পারি এর উপর অটল থাকতে পারি আমিনা যারা তারা কিছু আমল করতে আগে মানে ইমান আনন্দ আগে এর মধ্যে একটা আমার যে তারা শত্রুর হইতো না এটা হল ইন্টেকাম প্রতিশোধ এটা সামনে আসবে আমি আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ দুশ্মনদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন আল্লাহ প্রতিশোধ গ্রহণের ব্যাপারে তিনি অত্যধিক জবরদস্ত মহাপরাক্রমশালী আল্লাহ গ্রহণ করেন প্রতিদের মধ্যেও সেই প্রতিশোধ স্প্রিয়াটা থাকা দরকার এটা ওই বিষয় নয় এটা ছিল তাদের আমাদের উপর যখন জুলুম করা হয়েছিল সেই সময় যদি তারা নিরবতা পালন করত এবং তাদের কাজে সহযোগিতা না করতো তাগুতের ব্যাপারে এবং সেখানে আমাদের গ্রেপ্তার নির্যাতন ফাঁসির ব্যাপারে তারা যদি উৎপুল্ল না হয়ে তারা স্বাভাবিকভাবে থাকত তাহলে এই গুণের বৈশিষ্ট্য এই হাদেশটি তাদের জন্য প্রযোজ্য ছিল কিন্তু তারা এটা করেনি এখন আমরা যেটা করছি যে সেটা হলো এরা আমাদের বিপক্ষে আগে নিজেদের শত্রুদের কাতারে সামিল হয়ে গেছে তাদের শত্রুতার ব্যাপারটা প্রকাশ করে দিয়ে তারা আমাদের সামনে শত্রু হিসাবে এসে গেছে এখন আমাদের কাজ হলো প্রতিশোধ নেওয়া আমরা সাধ্য অনুযায়ী যা পারি আমরা প্রতিশোধ নেব আর আল্লাহ যখন প্রতিশোধ নেন এতে আমরা খুশি হবোত নাই হ্যাঁ আল্লাহর এটাই ঠিক আছে যে আল্লাহ তাদের কাছ থেকে যে প্রতিশোধ নিচ্ছেন আমরা পারিনি এই জন্য এখানে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আপনি বলছেন যেমন একদম করা এই ভুলটা এমন একটা ভুল এটা হলো দিন এবং ইমানের বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় ওই রিক্সাওয়ালাটা যখন বাজারে যায় এটা কদু তার নখটা ডুকাইয়া দেখে এটা নরম কচি কিনা কচি না বেশি পেকে গেছে এটা যাফাই করে মাছ কিনতে যখন যায় মাছের কানটা একটু সরাইয়া দেখে মাছটা তাজানা পথা এটা বাছাই করতে পারে এটা সাধারণ একটা বিষয় এই বিষয়টা একটা বাছাই করার যোগ্যতা তার আছে আর যে বিষয়টা তার দিন এবং ইমানের তার জান্নাত জাহান নামের বিষয় যেখানে জড়িত এখানে সে যাচাই করতে পারে না কারণ সেটা করেনি আরো বড় না। আর সত্যমিতা যাচাই না করে কেন তার অভিমত এইভাবে জুরালু ভাবে প্রকাশ করল এতে করে তার ওই মুক্তি পাওয়ার কোন উপায় নাই সে ঐকা রেখে না এখানে তো বিষয়টা হলো যে ওইটা ওই যে সাত আট নম্বর আয়াতে এদের ব্যাপারটা আট আয়াতে আলোচনা হয়ে গেছে এরা হলো প্রকারের যে তারা আমাদের বিপক্ষে যুদ্ধ করে না গোর বের করে দেয় না আর যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে গড় বাড়ি থেকে বের করে দেয় তাদের সাহায্য করে না তাদের সাথে আমাদের সদাচরণ করার কথা বলে দেওয়া হয়েছে সে সে করা কুফরি গণতন্ত্রে বিশ্বাসী হলো তার সাথে উত্তম ব্যবহার করা যাবে সুবিচার করা যাবে সাহায্য করার ইচ্ছা নেই যদি কেউ হয় যে তাহ তাকে বাধ্য করছে এটা যদি এমন ইকরার পর্যায়ে পৌঁছে যায় ইকরা তা কি একেবারে নিরুপায় না হলে তাকে মেরে ফেলবে ইকরাটা হলো এখন তাকে মেরে ফেলবে তাই তথ্যটা না দিলে এটা এমন নয় যে তাকে একটা ধমক দিল আমি তোমাকে মেরে ফেলব ভয়টা দিল তোমাকে ক্রস ফায়ার দিবা নয় একটা হলো যে তাকে এখন মেরে ফেলবে তার কাছে নিশ্চিত একটা বিশ্বাস হয়ে গেছে ওই পর্যায়ে তাকে নিয়ে গেছে এটা হলো ইকরা কিন্তু কোনো ভয় দেখানো ভবিষ্যতে করবে এটা ইকরা নয় সে তো এই পর্যায়ে ইকরার পর্যায়ে পতিত হওয়ার আগে যে ব্যক্তি এটা করবে সেটার মধ্যে সে মুক্তি পাবে না সেই ইচ্ছা থাকুক অনিচ্ছা সত্যিই হোক তথাপিও সে একই ব্যক্তি ইচ্ছা করে যে তথ্য দিলো আর সে অনিচ্ছা সত্যের তথ্য দিল তথ্যের ব্যাপারে কোনো বেশ কম নাই সমানই হয়ে গেল কিন্তু সেটা যদি ইকরার পর্যায়ে গিয়ে করে তাহলে সেখানে অভিযুক্ত হবে না আরেক করেছেন আচ্ছা একদম দায়িত্বশীল আচ্ছা আপনি কথা বলতে বলছেন যে দায়িত্বশীল বিভিন্ন কাজ ব্যস্ত থাকে এখন সবাইকে জানাইতে হইল যে আপনারা দাদা সমস্যা আছে গুলো আমাকে জানাইবেন কারণ আমি বিভিন্ন কাজ ব্যস্ত থাকে এখন দেখা কি কেউ জানা আর কেউ জানায় না এখন কেউ হয়তো আমার চা মানে আমার মুখের যে ভাষা ইয়াটা মানে এই বিভিন্ন ইয়ার মাধ্যমে আপনার ভাষা স্পর্শ ঘুরে তুলতে পারে করতে পারে নাই স্বাভাবিক আমাদের প্রয়োজন দায়িত্বশীল সাধারণ ভাবে জানার জন্য তো চেষ্টা করবে কারণ দায়িত্বশীল তো যে বিভিন্ন পর্যায়ের যে মনে করো যে আমার পক্ষে তো সারা দেশের সাথীদের ব্যক্তিগত খুঁজ নেওয়া সম্ভব না এটা তো একেবারেও বিভাগীয় দায়িত্বশীল বা জেলা দায়িত্বশীল এই পর্যায়ে তার পক্ষ তো সকল ব্যক্তিগত ভাবে সকলের কুচখবর নেওয়া সম্ভব না ব্যক্তিগত সুখতে পারে এবং একেবারে নিষ্পর্যায়ের একটা ইউনিট দায়িত্বশীল তার অধীনে যারা আছে প্রত্যেকে সে নিতে পারে এবার বিভিন্ন স্তর থেকে এটা হবে একজনই সবারটা জানবে এমন নয় বিভিন্ন স্তরে এই জানার প্রক্রিয়াটা চালু থাকা এখন একটা দিক হলো যে কেউ একেবারেই প্রকাশ করে না কিন্তু তার ভিতরে প্রয়োজন আছে আর দায়িত্বশীল হয়তো তার এই প্রয়োজনটা উপলব্ধি করতে পারতেছে না সে না বলার কারণে উপলব্ধি করতে পারতেছে না এখন একটা জিনিস হল সে সবর করে করে কিনা বরং কিছু কিছু আছে যে সে ভিতরে ভিতরে ফুসে যে আমার এই প্রয়োজনটা দায়িত্বশীল বুঝলো না ভিতরে ভিতরে ফুসতে থাকলো সেই সেক্ষেত্রে ওই নিজে ব্যক্তিটা দায়িত্বশীল এখানে অভিযুক্ত হবে না সে হবে অভিযুক্ত সে কেন তার সমস্যাটা বলল না আর না বলে অনাত্মক দায়িত্বশীলকে সে অভিযুক্ত করছে তার প্রতি একটা কুদারণা পোষণ করছে সে ব্যক্তি নিজে দায়ী এই জন্য দায়িত্বশীলের সামগ্রিক দায়িত্ব জেনারেল দায়িত্ব তার প্রত্যেকের কুচখবর নেওয়ার জন্য আমাদের তার একটা নির্দেশনা থাকবে দায়িত্বশীল তো আম এই কাজটা করতে পারে কিন্তু প্রত্যেকের তো ব্যক্তিগত অবস্থাটা তো নিজেদেরই বলা উচিত উদ্বুদ্ধ করে কাউকে যে কারো করছে। হতে পারে তখন ব্যক্তিগতভাবে সুযোগ থাকলে এটা করল কিন্তু সাধারণত দায়িত্বশীলগণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন দায়িত্বশীলগণ উপরে নিচে দুই দিকে তাদেরকে যোগাযোগ মেনটেন করার উপর থেকে নির্দেশ জানা নিজ দিকে তা বাস্তবায়ন করা এই কারণে দায়িত্বশীলগণ মূলতই একটা প্রেসারের মধ্যে থাকেন এই জন্য সব সময় একেবারে সকলের ব্যক্তিগত অবস্থাগুলো জানার তাদের অবস্থা হয়ে ওঠে না এজন্য এটা জীবন এটা মূলত একটা সমন্বিত জীবন এখান তো এক ব্যক্তিকেই ঢালাভাবে যেমন দায়ী করা যায় না অনুরূপ এই দায়িত্ব দিকে একেবারে কাউকে সার দেওয়া যায় না এখানে সকলেরই একটা কর্তব্য আছে এবং প্রত্যেকের নিজের সমস্যার জন্য নিজে স্বেচ্ছায় এগুলো বলে যেমন আমি সব সময়টা অনেক আপনি যদি আপনার সমস্যাটা না বলেন আমি জানবো কেমন করে আমাদের অবস্থাটা এমন যদি আমরা একই সাথে থাকতাম তাহলে এক সময় বোঝা যায় একজনের সমস্যাটা কিন্তু আমরা তো একজনের আরেকজনের সাথে তো মাসে একবার দেখা হয় তার কোথায় থাকে কি করে কেমন থাকে কি পাবে আছে এটা জানার তো না বলা পর্যন্ত জানার তো সুযোগ নাই এই প্রত্যেকে তার অবস্থাগুলো যতটুকু হু হু ততটুকু দায়িত্বশীল জানিয়ে রাখা জানিয়ে রাখলে হল কি যদি সম্ভব হয় সবসময় যে প্রয়োজনটা বললেই যে পূরণ করা হবে এমন নাও তো হতে পারে যদি সম্ভব হয় সামর্থ্য থাকে দায়িত্বশীলের কাছে তখন সবগুলো সমস্যা সামনে থাকল প্রয়োজনগুলো তার তালিকাবদ্ধ থাকলো তিনি তখন ইনসাফের ভিত্তিতে করার চেষ্টা করলেন এখানে প্রত্যেকের বলাটা উচিত ধরনের লোক আছে যারা চেষ্টা করে না বাধে মাঝে করে না আবার মামা তো মাঝে মাঝে করে বা বেশিরভাগ ক্ষেত্রে করেও না আবার হারাম মাঝে মাঝে খায়ও না এই শ্রেণী লোকদের কেমন একটি অবস্থা কেমন বিচার ব্যবস্থাটা ওটা আমাদের আলোচনার মধ্যে নাই ওইটা আল্লাহ জানেন আল্লাহ তার বান্দার অসংখ্য গুণা আছে পাপ আছে যদি আল্লাহ ব্যাপার হয় ফকুল্লাভ যদি হয় আল্লাহ মাফ করে দিতে পারেন আবার কারো যদি কোনো পাপের কারণে আল্লাহকে শাস্তি দিতে চান তাকে শাস্তিও দিতে পারেন তা আল্লাহর এখতি আর আজকের আমাদের এই আলোচনার বিষয়টাতে ওইটা নাইও দেখো গতি দিয়ে আচ্ছা ঠিক আছে আমরা এখানে শেষ করে যাই শুভানা কাল্লাম দিগার